সম্মানিত মুসলিম ভাই বোনেরা আল্লাহ আমাদেরকে অনেক প্রণে আনাদ দিয়েছেন প্রথমত তিনি তার সম্মানিত সৃষ্টির অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন যাদের সম্পর্কে তিনি বলেছেন ও আকাদাম নী আয়দান আর আদম সন্তানকে আমরা সম্মানিত করেছি পৃথিবীর প্রত্যেক গণী আদমকে আল্লাহ সম্মানিত করেছেন মানব হওয়াটাই একটা সম্মানের বিষয় আল্লাহ আমাদেরকে সেই মানব প্রজাতির অন্তর্ভুক্ত করেই বিশাল সম্মানে বিভূষিত করেছেন আমরা আবারও বলি আলহামদুলিল্লা কিন্তু এর চাইতে আরো অনেক বেশি তিনি আমাদেরকে সম্মান দিয়েছেন ন্যামত দিয়েছেন যার আর কোনো তুলনা নেই সেটি হচ্ছে ইমান এবং ইসলামের সম্মান ইমান এবং ইসলাম ইসলাম মানার মধ্য দিয়ে একজন মানুষ আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মানের চূড়ায় আরোহণ করতে পারে আর এই মানুষটা যদি ইমান এবং তাকুয়া ছাড়া হয় তাহলে সৃষ্টির সবচেয়ে নিম্ন অধপতিতও হতে পারে আল্লাহ তালা সে কথাটাই কিন্তু সুর গুজরাতে ঘোষণা করেছেন ইন্দা এখন আমি আল্লা কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি ব্যক্তি তাকলা আল্লাহ সবাইকে একটা কমন সম্মান দিয়েছেন সমস্ত মানুষ দলমত বর্ণ ভাষা গোত্র এমনকি ধর্ম নির্বিশেষে আল্লাহ সকলকেই একটা কমন সম্মান দিয়েছেন কিন্তু বিশেষ সম্মান হচ্ছে ইমানের সম্মান তাকলার সম্মান এই জন্যই তিনি বলেছেন আজকে এই সমাজের শুধু বাংলাদেশ নয় মুসলিম সমাজগুলো বিশ্লেষণ করলে আমরা দেখব নিজেদের অবস্থানটা কোথায় যে আল্লাহ আমাদেরকে এত নিরামত দিয়েছেন এত সম্মান দিয়েছেন এত সুযোগ দিয়েছেন এবং যাতে আমরা বিচ্যুত না হই তার জন্য কোরআন দিয়েছেন এবং মহাম্মদ রসল মতো। একজন সার্বজনীন কদুয়া আদর্শ এবং নেতা দিয়েছেন তার সাথে দিয়েছেন কোরআনেরই অনুরূপ আরেকটা ওয়াহি আস আসল্লা দিয়েছেন जेतराचना हई दिए जाना जीवन कंकिल आवर्ते तलिए ना जा सतान श्रेष्ठ जति हिसाब से विश्व बुके बुक फिलिये मारते सब सुीला अबहित कर दिए उन्मुक्त कर दिए क्यासोस विषय সেই সুযোগটা আমাদের অধিকাংশ মুসলিমরাই গ্রহণ করতে পারে আর এই জন্যই দেশে দেশে মুসলিমদের উঠেছে. মুসলিমরা সারা বিশ্বে নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত বঞ্চিত জাতি হিসাবে পৃথিবীতে প্রতিমান হচ্ছে পৃথিবীর প্রায় সবগুলো মুসলিম দেশের মানুষরাই এখন মনে হচ্ছে যেন অমুসলিমদের কাছে তারা ভিক্ষুকের মতো তাদের দাঁড়ে দাঁড়িয়ে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে কেন এই অধপতন আজকে কি সেটা আমাদের ভাবা দরকার নেই কেন এই ব্যর্থতা কেন এই বঞ্চনা কেন এই বিপদের পরে বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার পর পরীক্ষা আজকে আমাদের মধ্যে কোনো আত্মসমালোচনা নেই আমাদের মধ্যে কোনো অ্যাসেসমেন্ট নেই কোনো রিসার্চ নেই কারণ যখনি কোনো বিপর্যয় ঘটে বুদ্ধিমান মানুষরা প্রথমেই দেখে যে হয়েছে তিনি নানা ধরনের পরীক্ষা দিয়ে বোঝার চেষ্টা করবেন অসুস্থতার কারণটা কি যখন প্রশাসনে কোনো দুর্নীতি দেখা দেয় তখন তদন্ত কমিটি গঠন হয় কারণ তদন্তের মধ্য দিয়ে যদি ডায়াগনোসিস করা না হয় যে দুর্নীতির মূল কারণটা কোথায় এবং কারা এর হতা তাহলে কিন্তু সেটা কখনো দূর করা যায় না যখন কোনো বিল্ডিং এ ফাটল দেখা দেয় তখন ইঞ্জিনিয়ারকে ডাকা হয় যে প্রবলেমটা কোন জায়গায় এটাকে ডায়াগনোসিস করতে হবে এবং তারপরে এটা কি অল্প সামান্য কিছু রিপেয়ার করলেই সেরে যাবে নাকি অনেক বৃহৎ কিছু করা লাগবে আপনার ছোট্ট গাড়িটা মোটর বাইক কার অথবা মাইক্রোকার বা জিপ কিংবা মাইক্রোবাসি হোক না কেন যখনই সেখানে ইঞ্জিনে দেখা দেয় গাড়িটাই স্টপ হয়ে যায় অথবা কোনো প্রবলেম দেখা দেয় তখনই ডায়াগনোসিস করতে হয় হলো টা কিন্তু আনফর্চুনেটলি মুসলিম ওম্মা আজকে এত দুরবস্থার মধ্যে কথিত হয়েও মনে হচ্ছে কোনো ধরনের রিসার্চ নেই কোনো ধরনের ডায়াগনোসিস করা হচ্ছে না আমাদের প্রবলেমটা কোথায় বরং দিন দিন কি হচ্ছে আমাদের মধ্যে মানুষ বিভিন্নভাবে বিভক্ত হচ্ছে শহীদুল্লাহ খানী তিনিও কিন্তু সে কথাই বলে গেলেন আজকে হিংসা বিদ্বেষ হানাহানি কিন্তু বেড়েই চলেছে এবং এই জিনিসটা অমুসলিমদের সাথে মুসলিমের না মুসলমানদের নিজেদের মধ্যেই ভ্রাতৃবাতি যুদ্ধ সব জায়গায় ব্যথা সিরিয়া ইরাক আফগানিস্তান আরো যে সমস্ত দেশগুলোতে যুদ্ধ লেগে আছে ভাতৃঘাতি যুদ্ধই সেখানে বেশি মুসলিম নিজেদের হাতে নিজেরাই ধ্বংস হচ্ছে আজকে আমাদের সমাজেও একটা অশান্তি একটা বিপর্যয় শিক্ষার ক্ষেত্রে আজকে নানা ধরনের বিপর্যয় ঘটছে আজকে সামাজিক শান্তিও আমাদের মধ্যে নেই পারিবারিক শান্তি আরও দ্রুত জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে তো বলাই ভালো এতটাই অধপতন ঘটেছে আমাদের শহর গ্রাম, গঞ্জ বরং সারা দেশের স্কুল কলেজগুলোর যে এখানে ক্লাস ছেলেরাও প্রশ্নপত্র ফাঁস করে। ও সি এইচএসি পরীক্ষা পরীক্ষা এগুলোতে প্রতিদিনই প্রশ্নপত্র ফাঁসের কথা আমরা পত্রিকায় পড়েছি এটা কি অধপতন নয় এটা কি অসমী সংকেত নয় এটাকে জাতীয় বিপর্যয় নয় আজকে আসলে সত্যিকার হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি কিছু ঘটনা মনে হয় আমি আসার আগে আলোচনা হয়েছে আজকে এই যে বিভক্তি এই যে লাগা লাগালাগি মারামারি সেখানে ধর্ম নিয়ে হত্যার মতো পৈশার ঠিক কাণ্ড পর্যন্ত হয়ে যাচ্ছে আল্লাহ তালা দিন নাজেল করেছেন কি মানুষের শান্তির জন্য না দিন নাজেল করেছে কি করেছেন এটা জাহেলিয়াতের সকল গোত্রভিত্তিক যে সংঘর্ষ যুদ্ধ দুর্নীতি অন্যায় রাহাজানি চিন্তায় এগুলো বন্ধ করার জন্য নয় একটা সুখী সমাজ গঠন করার জন্য নয় একটা শান্তিপূর্ণ বিশ্ব তৈরি করার জন্য নয় বিশ্ব কিন্তু স্পষ্টভাবে দেখেছে তার স্বীকৃতি মেলেছে এবং এটা একটা ঐতিহাসিক সত্য যে যখন এই বিশ্বে আল্লাহ তালা মোহাম্মদ রসল্লাহিসাল্লামের উপর দিন নাজেল করলেন আল মুরানের মাধ্যমে এবং ওই নাজেলের মাধ্যমে মাত্র বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কলুষিত সমাজটা সবচেয়ে সুন্দর সুখী প্রশান্ত পবিত্র সমাজে পরিণত হল হয়নি মদিনা সমাজের কথাই ধরুন এমন কোন দুর্নীতি ছিল না অন্যায় ছিল না নির্যাতন ছিল না রাহা জানি ছিল না যেটা সেই সমাজে ঘটেনি মক্কায় বলিয়ার আর মানে নারী নির্যাতন শিশু নির্যাতন শিশু নির্যাতন ইসলাম পূর্ব যুগে যত হয়েছে বোধ করি সারা বিশ্বে এর বিশ্ব এর কখনোই আপনারা দৃষ্টান্ত দেখেন সেই নির্যাতনের রূপকল্প আপনারা সকলেই জানেন মেয়েদের জন্মকে ঘৃণা করা হতো আজকে সভ্য সমাজে অনেক দেশে কিন্তু সেটাকে ঘৃণা করা হয় আমরা জানি এখনো অনেক দেশে তারা যখন আলট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পারে যে ভেতরের পেটের ভেতরের মায়ের মাতৃ গহবরে একে ছেলে না মেয়ে মেয়ে হলে কিন্তু তাকে আবর্ষণ করে নষ্ট তুলে দেয় আচ্ছা না এটা এটা পার্শ্ববর্তী অনেক বেশি ব্যাপক ব্যাপক এবং আমাদের যখন তাদের কাউকে মেয়ের জন্ম সংবাদ দেওয়া হয় তখন তার মুখটা কালো হয়ে যায় সে লজ্জায় ক্ষোভে দুঃখে মনে হতো যেন তার মাঠে মধ্যসীমুখ লুকিয়ে ফেলে সেই দোকে জাহিলি সমাজের মধ্যে চালু হয়েছে কন্যা সন্তানকে বাবা নিজ হাতে যান্ত কবস্থ করা ও আল্লাহ এত লোমহাসণ্ড কি এখন হয় তখন তো ফ্রিকুয়েন্টলি এতে হতো এটাকে শিশু নির্যাতন নয় আজকে শিশু নির্যাতন হচ্ছে নানাভাবে মানুষ যখন ইসলাম থেকে দূরে সরে যায় আল্লাহ বিধান থেকে দূরে সরে যায় তখন মানুষের ফেত্র তার কাজ করে না মানুষের ফেতরাত আর কাজ করে না কারণ আল্লাহরা প্রত্যেক নবজাতক শিশু সে ফেতর ইসলামের উপর জন্মগ্রহণ করে ফাঁকা বাবা নিহী কিন্তু তারপরে তার বাবা এবং মা দুজন মিলে তাকে ডেভ করে তাকে পথচ্যুত করে ইসলামের পথ থেকে সরিয়ে কেউ করে ইহুদি কেউ করে নাসারা এবং কেউ করে আজকে মুসলিমরা অনেক সময় দেখা যাচ্ছে আধুনিকতার নামে প্রগতিশীলতার নামে পোত্তলিকতার চর্চা করছে করছে না আজকে পত্তলিকদের অনেক পূজা পর্ব বাংলাদেশে কিন্তু চালু হয়ে গেছে বাংলাদেশে চালু হয়ে গেছে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা যারা দিনদার তারাও অনেক সময় ভাবি হচ্ছে তো হোক না আর আমি নিজেও এই ধরনের কিছু অনুষ্ঠানের দিন যখন কোন নিজের ব্যক্তিগত কাজে আমরা সাধারণত বের হই না তখন দেখি যে আমাদের পর্দা নসীন মেয়েরা অথবা আমার মতো এরকম পাঞ্জাবি পড়ার লোকজনও দেখছি এই সমস্ত অনুষ্ঠানে স্বতঃফূর্তে গ্রহণ করছে। আল্লা কাছে আমরা আশ্রয় চাই পৌত্তলিক পৌতলিকতার মধ্যে যদি জাতির কোন লোক বা অনেক লোকেরা সম্পৃক্ত হয় ধীরে ধীরে তাদের মানুষ অভ্যস্ত হয়ে যাবে এবং আল্লাহ আমাদেরকে ধরবেন